क्षामूलक जिहद कम आल्लर शत्रु की आक्रमण कर তখন প্রতিরক্ষামূলক আপনি উত্তর দেবেন না থাকবেন। হ্যাঁ না বলবেন যে এই গালে মেরেছ এই গালটাকে নিয়ে আছে নিয়ে যাও বলবেন আমার পকেটে যে টাকা পয়সা আছে তা তো নিয়ে গেছো কিন্তু আমার যে বাড়িতে আরো টাকা পয়সা ধন্দ আছে সেটি নিয়ে যাও বলবেন না জেহাদ করবেন এই জেহাদের ক্ষেত্রে রাষ্ট্র নেতার অনুমতির প্রয়োজন নেই প্রতিরক্ষামূলক জেহাদের ক্ষেত্রে আপনার উপর আপনার পরিবারের প্রত্যেককে সেই ক্ষেত্রে রক্ষামূলক জেহাদ করতে হবে নারী পুরুষ শিশু যে যা পারবে যে যা দিয়ে পারবে হচ্ছে জেহাদের দেফা এক দুর্বল ইমানের আর কাফের হুংকারে ভয়ে ভীত মুসলিম এবং মুসলিম চিন্তাবিদ তারা নিজেদেরকে চিন্তাবিদ বলে থাকে কিন্তু তারা কাফেদের হুঙ্কার এত ভয়ে ভীত যে তারা জিহাদকে শুধু প্রতিরক্ষায় সীমিত করেছে তারা বলছে ইসলামে যে জেহাদ আছে না ওটা হচ্ছে প্রতিরক্ষামূলক আর যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ করতে হয় তো গণতান্ত্রিক পদ্ধতিতে তারাও যাচ্ছে এগিয়ে আমরাও এগিয়ে যাবো তারা যদি এত সংখ্যাগরিষ্ঠ হয়ে যেতে পারে তো আমরা কেন হতে পারবো না সুতরাং আমরা ইলেকশনের মাধ্যমে গিয়ে আমরা জেহাদ করব। এরা এমন ইসলামিক চিন্তাবি যাদের ইসলাম খনিকে খনিকে পাল্টায় হ্যাঁ ইসলামের ব্যাখ্যা পাল্টায় ইসলামের তফসির পাল্টায় কোরআন হাদিসের তফসির পাল্টায় পরিবর্তন হতে থাকে তাদের সাবধানদের থেকে বুঝতে পারছেন না পারছেন না বোঝার চেষ্টা করবেন ইসলামে প্রতিরক্ষামূলক জেহাদ হচ্ছে সর্বপ্রথম জেহাদ প্রতিরক্ষামূলক যখন মুসলিমরা এতটুকুই পারছে প্রতিরক্ষা শুধু প্রতিরক্ষা করতে পারছে তখন এর বেশি পারছে না আর যখন এর অতিরিক্ত পারবে তখন দ্বিতীয় জেহাদের প্রকরণের নাম হচ্ছে জেহাদের তালাব খোঁজ করতে হবে জেহাদের সুযোগ আছে আক্রমণ করার জন্য আমার আপনার উপর আসেনি আপনার বাড়ির উপর আসেনি আপনার দেশের ওপর আসেনি কিন্তু খোঁজ করতে হবে কোথায় আল্লাহর শত্রু রয়েছে যারা ইমান ইয়ে আসছে না তাদের কাছে ইসলামের দাওয়াত দিলে কবুল করছে না বরং কেউ যদি সেখানকার কবুল করতে চায় তাদের উপর জুল অত্যাচার করছে তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে জেহাদের তালাব মনে রাখবেন একটা হচ্ছে যে যে সন্ধান করতে হবে কোথায় আছে। ইসলামের দেওয়া দিয়ে যদি অস্বীকার করে দেয় এবং ইসলাম প্রচার প্রসারে ইসলামের রাস্তায় যদি হ্যাঁ কাঁটা ফেলতে থাকে আর বলে যে না আগে বাড়তে দেব না তাহলে তাদের বিরুদ্ধে হচ্ছে সন্ধানমূলক জেহাদ সন্ধান করতে খোঁজ করতে হবে তাদের এটি কখন এটি হচ্ছে মুসলিম যখন মুসলমানদের শক্তি থাকে ক্ষমতা আছে যে আমি খোঁজ আল্লাহর শত্রুদের খোঁজ খবর নিতে পারবো এতটুকু ক্ষমতা আছে যখন খন্দকের যুদ্ধ শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে তিনি বলেছিলেন আল আল্লাহ না হাদিস্টি মনে রাখবেন এরপরে তারা আমাদের উপর হানা আসার ক্ষমতা রাখবে আমরা এখন তাদের উপর আক্রমণ করে যাব তাহলে এরা তারা কি বোঝা গেল যেহা দুই প্রকার তারা আক্রমণ করে মোদিন হবে খন্দকের পরে খৈবরের যুদ্ধে গেলেন মুতার যুদ্ধে গেলেন মক্কা বিজার যুদ্ধে গেলেন তাইফের যুদ্ধে গেলেন হোনাইনের যুদ্ধে গেলেন তাবুকের যুদ্ধে গেলেন আছে না যুদ্ধ এসব যুদ্ধ গুলি কি ছিল আক্রমণ করে এসছিল না নবী করিমসালাম সাহাবাহামদেরকে নিয়ে তাদের খোঁজ না ইসলাম কেন গ্রহণ করছে না আল্লাহ সত্য দিন আল্লাহর জমিনে কেন তারা প্রতিষ্ঠা করছে না তাদের খোঁজনা এবং তাদের বংশধর থেকে তাদের এলাকার যদি কোনো মুসলিম হয়ে যায় তার উপর কেন নির্যাতন হচ্ছে তার রাস্তায় কেন বাধা সৃষ্টি করা হচ্ছে এটা শক্তি সঞ্চিত হওয়ার পরে ক্ষমতা থাকলে বর্তমান যুগ মুসলিমদের অসহায়তার যুগ মুসলিমের মতো মিসকিন আর ইয়েম আর দুর্বল ইমানেরও ইয়তিম ইসলামেরও ইয়তিম ইমানের ইসলামেরও মিসকিনের চিনিয়ে শক্তিও তাদের যার ফলে এখন যখন আমাদের ক্ষমতা নেই তখন আমরা প্রতিরক্ষামূলক জেহাদের পজিশনে আছি আর যখন ক্ষমতা হবে কোনোদিন মুসলিম তখন জেহাদের তলব আবার শুরু হবে আর ইসলাম ছাড়া অন্য কিছু কবুল করা হবে না যেমন ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে আল্লাহর রাস্তায় জেহাদে অংশ নেওয়ার তৌফিক দান করেন জেহাদ সম্পর্কে একসাথে লোকদের বিভ্রান্তি রয়েছে সেই বিভ্রান্তি থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন আর তা হচ্ছে আর এই ভ্রান্ত ধারণে যে মুসলিম আর মুসলিম হয়ে জি তো এতে সাবধান যা বাংলাদেশে হলো কিছুদিন আগে এইরকম বিভ্রান্তি থেকে সাবধানে যে মুসলিম মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে এটি হচ্ছে কাফেরদের বড় চক্রান্ত মুসলিমদের কাছে কিছু যদি শক্তি টুক্তি থাকে আর কেউ যদি সুতরাং তোমরা বসে আছো কেন এদের বিরুদ্ধে ধরো এটা ধরতে লাগিয়ে দিলো সরকারকে পানিশমেন্ট দাও ফাঁসিতে চড়াও এদেরকে ফাঁসিতে চড়াবার জন্য কাফেরদেরকে আসার প্রয়োজন হয়নি কাদের কি করালো মুসলিম কিদি করালো কারণ তার আগে তারা ভুল করেছে মুসলিম মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে এই ফুলের কখনো শিকার হবেন না হচ্ছে আচরণ আহলাল ইসলাম, আউসান মুসলিমদেরকে হত্যা করবে খুন করবে আর মুশ্রিক পোত্তলিগদেরকে ছেড়ে দেবে তাদেরকে ছেড়ে দেবে তো জেহাদ সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে আর যেই জেহাদ আমরা সবাই করতে পারবো তা হচ্ছে নাসের জেহাদ नफसर जेहद मैंने मन बिुद्ध जेहद मन चाहे घुमाय मन बिुदे कम मन चाहे बुलू फिलीम बुलू मान कि मान नील शुद्ध सुनी आने नील क्योंकि कैमन जो फिलीम है ना अनेक नाम मने मन तो अनेक समय शायतान तक के যে তুই শুনতেই থাকলি শুধু না হলুদ না নীল না কি রং তুই জীবনে দেখলি না দেখছে মনে এখন ঢুকছে তখন আরেক লোকের মনের বিরুদ্ধে জাহাজ করতে হবে মনের বিরুদ্ধে জাহাজ করতে হবে এ মনের বিরুদ্ধে জাহাজ হচ্ছে প্রথম জেহাদিটা সবচেয়ে বড় জেহাদ না আবার আমাদের দেশের এক শ্রেণী বিদাতিদের কথা যে মনের বিরুদ্ধে জেহাদের নাম হচ্ছে সবচেয়ে বড় জেহাদ এটি মিথ্যা কথা তবে এটি হচ্ছে সর্বপ্রথম জেহাদ যে ব্যক্তি নিজের নাস্তার বিরুদ্ধে কাজ করতে পারে না মন চাইছে যে আমি সিগারেট খাই আমি খাবো না কারণ হারাম মন চাইছে যে আমি আমার দাড়ি মজকে একবারে চেঁচে সুন্দর করে রাখি মহিলার মতো যুবতীর মতো করে মন চাইছে না এক শ্রেণীর যুবকদেরকে না এটা মনের বিরুদ্ধে জেহাদ করতে হবে এগুলো মনের বিরুদ্ধে জেহাদ মনের বিরুদ্ধে জাহাজ না করলে দাঁড়িয়ে ছাড়তে পারবেন না মনের বিরুদ্ধে জাহাজ যদি না করতে পারেন তাহলে আপনি জর্দা ছাড়তে পারবেন না মনের বিরুদ্ধে জাহাজ না করলে আপনি নামাজ পড়তে পারবেন না মনের বিরুদ্ধে জেহাদ না করলে আপনি গান বাজনা শোনা ছাড়তে পারবেন না মনের বিরুদ্ধে জাহাজ না করতে পারলে কোনো পাপ থেকে বাঁচতে পারবেন না তাহলে মনের বিরুদ্ধে জেহাদ করতে হবে আর একটি করতে হবে শৈতানের বিরুদ্ধে জেহাদ শয়তান সবসময় গুমরা করার জন্য লেগে যাচ্ছে যখনই দেখবেন যে একটা গোনার ইচ্ছা হচ্ছে তখনই আমার এই শয়তান তুই সুযোগ নিছিস না নিজেকে বলতে হবে আমার দ্বারা গুণা করাবি তাই না এই কফারনা বেকুম অস্বীকার করলাম কথা তোর কথা মানলাম না তোর সাথে শত্রুতা আমার তাহলে জেহাদ করতে হবে কিসের বিরুদ্ধে বললাম দুই ভাগ বিভক্ত প্রতিরক্ষামূলক আর একটা হচ্ছে তলব মূলক জি সুতরাং জেহাদকে সঠিক ভাগ বুঝার চেষ্টা করবেন যারা বুঝার মতো হয়েছেন আর যারা বুঝার চেষ্টা করেন না তারা এক ভুল পথে আছেন আর যারা এত দুরেই পৌঁছাননি নাফসের জেহাদি করতে পারেননি তো এইরকম একটা যোগ্য কোন রকম করে তো বড় বড় কথা বলবেন না হ্যাঁ আল্লাহ আমাদেরকে যেন ভালো কথা সত্য কথা বুঝার তৌফিক দান করেন এবং সত্য কথার প্রতি আমল করার তফিক দান করেন আল্লাহ রব্লা আমাদেরকে সির্ক বিদার থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন